আউজুবিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লা ওয়াসম আল্লাহ সঈদিনা মুহামি ওয়াসী ও আল কুরআন এ কিয়ামতের দৃশ্য এ সম্পর্কে আমরা আলোচনা করছি এবং কুরআনের বিভিন্ন সুরায় আলসু মাতলা দিয়ে চিত্র যে ছবিগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন কেয়ামত তথা পরকালের বিভিন্ন দৃশ্যের সেগুলো সম্পর্কে আমরা নিজেদের মনোযোগকে নিবদ্ধ করার চেষ্টা করছি রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি তিরমিজা হাদিস আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের মধ্যে যদি কেউ ইচ্ছা করে যে কেয়ামতকে সে স্বচক্ষে দেখতে চায় তাহলে তার উচিত এই সুরাগুলো পাঠ করা রসুল উল্লাহ সাল্লি আসলাম তিনটি সুরার কথা বলেছেন যেখানে কেয়ামতের সেই দৃশ্যগুলোর সচিত্র বর্ণনা আল্লাহ মহামতাল্লাহ উল্লেখ করেছেন ইজ আসামা উন ফরত ইজ আসাম সুকুবরত এবং রসুল্লাহ আসলাম বলেছেন ইজ আসামা উন শাকত সুরা ইনফিতর তাকবীর এবং ইন শিকাক এই তিনটি সুরা সম্পর্কে সুরা ইনফিতর সেখানে আলোসহ বলছেন নক্ষত্রগুলো হবে বিক্ষিপ্ত সেগুলো খসে পড়বে ইজাল বিহার ও ফুজিরত এবং সমুদ্র যখন উদ্বেলিত হয়ে উঠবে যখন সমুদ্রকে উত্তাল উত্তেজিত এবং স্ফিত করে তোলা হবে ওয়াঈদাল কবুর বসিরত এবং যখন কবরগুলোকে গুলোকে করা হবে প্রশ্ন করছেন মানব জাতি কোন বিষয়টি তোমাদেরকে বিভ্রান্ত করেছে তোমাদের মহানুভব মহা উদার মহা মহিম রব সম্পর্কে যিনি আল করিম সেই রব সম্পর্কে কোন বিষয়ে তোমরা বিভ্রান্ত হলে আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুঠাম করেছেন সুবিন্ত করেছেন এবং করেছেন তোমাদেরকে সক্ষম তিনি তোমাদেরকে করেছেন। ভারসাম্য পূর্ণ করেছেন যে আকৃতিতে চেয়েছেন সেই আকৃতি তোমাদেরকে গঠন করেছেন কাল্লা বালতুক কখনো নয় বরং তোমরা তো শেষ বিচারের দিনকেই অস্বীকার করে থাকো লিপিকার বৃন্দ কেরা মানিবিন কেরা মান কাতিবিন তারা জানেন তোমরা যা কিছু করো এরপর আল্লাহমতাল্লাহ বলছেন সেই বিচারের দিনের এই আয়োজন এবং সেখানকার চূড়ান্ত পরিণতি সম্পর্কে আল্লাহ বলেছেন বিচারের দিনে প্রতিফল প্রদান করার সেই দিন কর্মফল প্রদান করার সেই দিনে তারা প্রবেশ করবে এবং সেখান থেকে তারা কখনো পলায়ন করতে পারবে না আল্লাহামতাল সেই বিচারের দিনের ভয়াবহতাকে আমাদের সামনে উপস্থাপন করে প্রশ্ন করছেন সেই কর্মফল দিবস কি সেটা কি তুমি জানো কিংবা সেই কর্মফল দিবস কেমন তা সম্পর্কে তুমি কিভাবে জানবে আল্লাহাল নিজেই এই প্রশ্নের জবাব দিয়ে বলছেন সেই দিন এমন একটি দিন যেদিন কোনো ব্যক্তির কারো জন্য কিছু করার সামর্থ্য থাকবে না এবং সেই দিনের সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর ওর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 كلا بل تكذبون بالدين وان عليكم لحافظين ترانا كاتبين يعلمون ما تفعلون ان الاذران في نعيم وان الفجار في جهنم يصلونها يوم الدين وما هم এই সুরার শুরুতেই আলোচকাতালা সেই ভয়ঙ্কর দৃশ্যকে আমাদের সামনে উপস্থাপন করেছেন কেয়ামত মহাপ্রলয় মহা প্রাকৃতিক বিপর্যয় মহাধ্বংসের সেই দৃশ্যকে আমাদের সামনে উপস্থাপন করে প্রতিটি মানব মনকে আহ্বান জানাচ্ছেন চিন্তা করার জন্য ভাবনা করার জন্য মনোযোগ প্রদান করার জন্য আল্লাহ সুবাহতোলা বলছেন সেই দিন এমন একটি দিন যেই দিন আসমানকে বিদীর্ণ করে দেওয়া হবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে বিক্ষিপ্ত হবে নিক্ষিপ্ত হবে সমুদ্র সমুদ্ররাজি হবে উত্তাল উত্তেজিত স্ফিত এবং উদ্বেলিত সমুদ্রের পানি উপচে পড়বে সমস্ত উপকূলকে প্লাবিত করে ভাসিয়ে নিয়ে যাবে কবরগুলো উন্মোচিত হয়ে যাবে এই সচিত্র বর্ণনাকে আল্লাহ সুহামতোলা আমাদের সামনে উপস্থাপন করার পর मानव मन मध्य अनुभूति सेग्रत कर मन ऊपर चेपे थका समस्त आवरण के जो उन्मोचित करस्थाय मानुषर अनुभूति है उपदेश ग्रहण कर शिक्षा लाभर जो उन्मुक्त अल्लाह सुबह तला से उपयुक्त स्थान ही प्रश्न रेखे সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন হে মানব জাতি কোন বিষয়ে তোমরা তোমাদের আলকারিম মহানুভব মহা উদার মহামহিম রব সম্পর্কে বিভ্রান্ত হয়ে গেলে আল্লাহ এরপর উদাহরণ পেশ করেছেন দীর্ঘ উদাহরণের দিকে না গিয়ে আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে থাকা যে দৃষ্টান্ত সেগুলোকে এখানে তুলে নিয়েছেন সমস্ত মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ বলছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত সুচারুভাবে নিপুণভাবে মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরভাবে সুন্দর সুষম আকৃতি দিয়ে তাকে বিভূষিত করেছেন সুশোভিত করেছেন ভারসাম্যপূর্ণ করেছেন কাজেই এত সুন্দরভাবে মানুষকে সুগঠিত করে ভারসাম্যপূর্ণভাবে সৃষ্টি করে আল্লা সুবাহতালা যেভাবে ইচ্ছা সেভাবেই তাকে ছেড়ে দেননি অর্থহীনভাবে মানুষ জীবনকে পরিচালিত করবে এই উদ্দেশ্যে তাদেরকে দুনিয়াতে পাঠাননি বরং দুনিয়ার সমস্ত আয়োজন একটি মহা উদ্দেশ্যকে সামনে রেখে সেই আয়োজন হচ্ছে মানুষের প্রতিটি কাজের জন্য উপযুক্ত ফলাফল প্রদান করা হবে পুরস্কার প্রদান করা হবে বিনিময় প্রদান করা হবে ফল প্রদান করা হবে এবং যেই দিন এই ফল প্রদান করা হবে সেই দিনটি হচ্ছে আল্লাহ প্রশ্ন করেছেন আদ্রাকা মা আদরুদ্দিন আল্লাহুবাহ তালা মানুষকে সেই ফলাফল প্রদানের জন্য তোমাদের উপর নিয়োজিত করা হয়েছে প্রহরী তত্ত্বাবধায়ক সম্মানিত লেখক বৃন্দ কেরামান কাতিবিন যারা জানেন তোমরা যা কিছু আমল করো সুরাইন ফিতর এই সুরাই আলোসু মাতালা দুই ধরনের অবস্থা বর্ণনা করেছেন প্রথম দিককার অবস্থাগুলো সেগুলো হচ্ছে প্রাকৃতিক জগতে সৃষ্ট ভয়াল ভয়ঙ্কর সমস্ত দৃশ্য এর পরবর্তী আলসু মহামতালা মানব জাতিকে উদ্দেশ্য করে যে দৃষ্টান্ত উপমা উদাহরণ বাগধারাগুলো পেশ করেছেন সেই অবস্থাগুলো হচ্ছে মানব মনের গভীরে প্রথিত অনুভূতিকে জাগ্রত করার জন্য সমস্ত দৃশ্যগুলোকে বর্ণনা করার পর আল্লাহ সুতলা আমাদের দৃষ্টিকে ফিরিয়ে এনেছেন সেই বিচারের ময়দানে হাসুরের দিনে যে দিনের অপর নাম হচ্ছে প্রতিদান প্রদান করার দিন প্রতিফল প্রদান করার দিন কর্মফল লাভ করার দিন يجارن في جحيم يصلونها يوم الدين وما هم عنها بغايبين وما درى كما يوم الدين ثم ما ما يوم, الدين يوم لا تملك نفس لنفس شيئا সেই কর্মফল লাভ করার পর নিকার বান্দারা জান্নাতের মহানিয়ামতে তারা থাকবে এবং দুর্ভাগা বদকার ব্যক্তিরা থাকবে জাহান নামে আল্লাহ সুখমাতালা সেখানে আজাবের দৃশ্য উপস্থাপন করেছেন মানুষের অনুভূতিতে কিছু ক্ষেত্রে পুরস্কারের থেকে শাস্তির ভয় বেশি ক্রিয়া করে কাজেই এখানে সেই অবিশ্বাসীদের দৃশ্যকেই আলাহ সুখমাতাল্লা দীর্ঘায়িত করেছেন তিনি জাহান নামের পরিচয় পেশ করেছেন এবং বলেছেন সেই হতভাগা ব্যক্তিদের সম্পর্কে ইসলাউনাহা ইয় তারা প্রবেশ করবে সেই বিচারের দিনে সেই জাহান নামে আনহা, মানহা বি এবং সেখান থেকে তারা কখনোই পলায়ন করতে পারবে না পালিয়ে যেতে পারবে না অন্তর্হিত হতে পারবে না ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী এই সূরাটি শেষ করার আগে আল্লাহ আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন সেই কর্মফল দিবস বিচারের দিনের ভয়াবহতার প্রতি তার সম্পর্কে একাধিক প্রশ্নের মাধ্যমে সেই বিষয়ের গুরুত্বকে আমাদের সামনে উপস্থাপন করার পর আল্লাহ সেই দিনের একটি প্রধান বৈশিষ্ট্য আমাদের সামনে উপস্থাপন করে সুরাটিকে সমাপ্ত করেছেন আল্লাহমতাল্লাহ বলছেন লিনাফসিন সেই দিন কোনো প্রাণ অন্য কোনো প্রাণের বিন্দুমাত্র উপকার সাধন করতে পারবে না কোনো নফস অন্য কোন নফসের বিন্দুমাত্র উপকার সাধন করতে পারবে না কেউ কারো কোনো কাজে আসতে পারবে না বরং সেই দিনের সমস্ত কর্তৃত্ব সেটা একমাত্র আল্লাহর হাতেই থাকবে তিনি প্রতিফল দিবসের ছত্র একক অধিপতি তার সামনে প্রত্যেকেই হবে সেই দিন অসহায় অক্ষম এবং অপারক আমরা দোয়া করি আল্লাহ সুহামতালা যেন সেই বিচারের দিনের ভয়াবহতা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন এবং যারা আল্লাহ সুমাতার আরসের ছায়ার নিচে সুশীতল আশ্রয় লাভ করবেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন কিনিয়ে আমিনের আমি। ওগো গো প্রভুদয়া মায় শূন্য অধমীর সঞ্চয় আছে সুথ গ্লানি জীবনের না আছে সুথ অনুতা আছে অনুশুনা গুমরাহি অন্তরে ছিল না ভায ভাই শূন্য অধমীর পুণ্যের সঞ্চয় কিনি দাঁড়াবো আমি ও গ্রভয়াময় শূন্য সুরাতুল ইন ইনশিকাক এই সূরাটিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত তথা পরকালের বিভিন্ন দৃশ্যকে সচিত্র বর্ণনার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ শুরুতেই বলেছেন আসমান বিদীর্ণ হয়ে যাওয়ার সেই দিনের কথা ইদিস সামাআ وَالْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ وَأَبْنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَى رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ ۗ ﴿الَّذِينَ إِذَا سَمِعُوا الْآيَاتِ اسْتَجَابُوا لَهَا যখন আসমানকে বিদীর্ণ করে দেওয়া হবে ওয়া আজীনাতি রব্বিহা ওয়া হুক্কাত এবং এই আসমান তার রবের আদেশকেই পালন করবে এবং এটা করাই তার জন্য করণীয় ওয়া ইজাল আর দুদু এবং যখন পৃথিবীকে জমিনকে সম্প্রসারিত করা হবে বিছিয়ে দেওয়া হবে ও আল কাতমা ফিহা ওয়া তা খাল্লাত ও আজীনাতলি রব্বিহা ওয়া হুক্কাত এবং জমিন তার অভ্যন্তরে যা কিছু রয়েছে সব কিছু নিক্ষিপ্ত করে সব কিছু বের করে দিয়ে সে হয়ে যাবে রিক্ত শূন্য শূন্য গর্ভ এবং সে তার রবের মহান আদেশকেই পালন করবে এবং এটা করাই তার জন্য করণীয় এর মাধ্যমে অ্যালা শুভামাতালা ভূমিকায় আমাদেরকে জানিয়েছেন আসমান এবং জমিনের কী পরিণতি হবে তারা উভয়েই আত্মসমর্পণ করে মহান রবের হুকুমের কাছে নিজেদেরকে সমর্পণ করবে এবং এটা করাই তাদের জন্য করণীয় এই আয়োজনকে আলা শুভামাতা সৃষ্টি করেছেন প্রতিটি মানুষকে পুনরায় ওঠানোর জন্য বিচারের ময়দানে দাঁড় করানোর জন্য কাজ ভূমিকা শেষ করার পর রবের কাছে পৌঁছানো পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে কষ্ট সাধনা করে যেতে হবে এরপর তোমরা তার সাক্ষাৎ লাভ করবে এরপর তোমরা তার সম্মুখে দাঁড়াবে আল্লাহ মহম্ম বলছেন এরপর সেই দিন যাকে আমল নামা দেওয়া হবে তার ডান হাতে তার হিসাব নিকাশ নেওয়া হবে খুব সহজেই এবং সে ফিরে যাবে তার স্বজনদের কাছে প্রফুল্ল চিত্তে খুশিতে ফেরত যাবে তার আত্মীয় স্বজন নিকট ব্যক্তিদের কাছে অপরদিকে যাদের আমল দেওয়া হবে বাম হাতে কিংবা পৃষ্ঠ দেশ থেকে তাদের সম্পর্কে ওালাসৌ মহমদা বলেছেন ও আম্মা মানুতি فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَسْلَى سَعِيرًا إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا إِنَّهُ زَنَّا أَلَّا يَيَّهُورًا بَلَا إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَرِ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 সুতাল্লাহ সেই দুর্ভাগা ব্যক্তিদের সম্পর্কে বলছেন যাদেরকে আমল নামা দেওয়া হবে পেছন দিক থেকে পৃষ্ঠ দেশ থেকে পশ্চাৎ দিক থেকে সে অবশ্যই নিজের ধ্বংসকে ডাকতে শুরু করবে এবং প্রবেশ করবে সে চলন্ত আগুনে অথচ এর আগে এই ব্যক্তি ছিল তার স্বজনদের মধ্যে আনন্দে এবং সে ভাবত কখনোই তাকে ফেরত আসতে হবে না নিশ্চয়ই তাকে ফেরত আসতে হবে তার পালন তার রব তার উপর সবিশেষ দৃষ্টি রাখছেন বালা ইন্না রব্বা হুকানা বিহি বা সুইর অত্যন্ত শক্তিশালী এই সুরাতে বালা সুবাহ আমাদের দৃষ্টিকে উন্মোচন করেছেন প্রথম আয়াতেই আসমানের দিকে আল্লাহ সুবাহ বলছেন ইদাসম যখন আসমানকে বিদীর্ণ করে দেওয়া হবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং এরপর আল্লাহ সুবাহ করেছেন এই জমিনকে যখন সম্প্রসারিত করা হবে সমতল করা হবে সেই দৃশ্যকে এই জমিনকে এমনভাবে সমতল করে সেই বিচারের দিনে স্থাপন করা হবে যেখানে কোনো উঁচু নিচু থাকবে না কোনো পাহাড় পর্বত মালভূমি কিংবা নিচু অঞ্চল থাকবে না আল্লাহ সুহামতাল্লাহ তিনি জানিয়েছেন যে আসমান বিদীর্ণ হবে সে আসমান নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় নিজের অস্তিত্বকে বিলুপ্ত করবে না বা বিদীর্ণ হবে না সে বিদীর্ণ হবে কারণ এই বিদীর্ণ হয়ে যাওয়াই তার উপর তার রবের আদেশ এবং সে আদেশকে বাস্তবায়ন করে রবের হুকুমের কাছে সে আত্মসমর্পণ করবে ওয়াজিন আতলি রব্বিহা বা হুকাত একই রকমভাবে এই জমিন হয়ে যাবে সমতল জমিন সমতল হয়ে যাবে পর্বতমালা কিংবা উঁচু নিচু সমস্ত অঞ্চলগুলো একই সমান উচ্চতায় চলে আসবে জমিন তার অভ্যন্তরে পুঞ্জীভূত সমস্ত ধনরত্ন ধন ভাণ্ডার খনিতে যা কিছু লুকানো থাকে সব কিছু বের করে দিয়ে নিক্ষেপ করে সে নিজে শূন্য হয়ে যাবে এবং এভাবেই সে তার মহান রবের হুকুমের কাছে আত্মসমর্পণ করবে এবং এই আত্মসমর্পণ করায় তার উপর তার রবের মহান আদেশ আল্লাহ সহ বলেছেন ওয়াজিনাতিরব্বিহা বা হুকাত আসমান কিংবা জমিন তারা দীর্ঘদিন থেকে এই আদেশের অপেক্ষাতেই ছিল যখন তারা নিজেদের অস্তিত্বকে বিলুপ্ত করে দিয়ে মহান রবের হুকুমের কাছে আত্মসমর্পণ করবে এই যে সমর্পণ করা স্পর্শতা স্বীকার করা এবং আমানত আদায় করা মূল মালিকের কাছে আমানতকে ফেরত দেওয়ার এই দৃশ্য তার সঙ্গে আল্লা সুবাহতাল্লাহ সামঞ্জস্য স্থাপন করেছেন প্রতিটি মানবের আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেক মানুষের উপরেও একই আমানত মূল মালিকের কাছে যা কিনা ফেরত দিতে হবে তা স্থাপন করা হয়েছে প্রতিটি মানুষ সেই বিচারের ময়দানে উপস্থিত হবে এমন একটি অবস্থায় যখন এই মহা আমানত সে বহন করে ক্লান্ত স্নান্ত এবং শেষ পর্যন্ত সেই বিচারের দিনে সেটাকে সে সমর্পণ করতে বাধ্য কিয়ামতের বিশাল ময়দানে মানুষের নীরব নিথ নিশ্চুপ দাঁড়িয়ে থাকা সেই দৃশ্যের সঙ্গে আসমান এবং জমিনের আত্মসমর্পণ করা দৃশ্যের এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে আল্লাহ বলছেন হে মানব তোমাদেরকে তোমাদের রবের সামনে পৌঁছানো পর্যন্ত কষ্ট স্বীকার করতে হবে পরিশ্রম করতে হবে কঠোর সাধনা করতে হবে এরপর তোমরা তার সাক্ষাৎ লাভ করবে এই সাক্ষাৎ বলতে আল্লাহ সুভাহাত্লা এখানে বুঝিয়েছেন বিচারের ময়দানে হিসাব প্রদানের জন্য আল্লাহ সুহামতওয়াল্লার সামনে তাদেরকে দাঁড়াতে হবে কিন্তু বাস্তবে যে সাক্ষাৎ সেটা আমরা জানি শুধুমাত্র জান্নাতি ব্যক্তিরাই সেই মহা সৌভাগ্য লাভ করবেন অপরদিকে যারা জাহান নামী ব্যক্তি তারা কখনোই তাদের মহান রবের সাক্ষাৎ লাভ করে হতে পারবে না দুনিয়াতে আল্লাহ কোন আরাম আয়েস কিংবা উপভোগ করার স্থান নয় এটি একটি কষ্টের জায়গা কাজ করার জায়গা এবং কাজের যে ফলাফল সেটা লাভ করার স্থান হচ্ছে আখিরাত আল্লাহ সুহামতাল্লাহ ইয়াতের মাধ্যমে সেই বাস্তবতাকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন আমাদেরকে কষ্ট স্বীকার করতে হবে চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে নিজের রবের কাছে পৌঁছানো পর্যন্ত যেই দিন আসমান এবং জমিন আত্মসমর্পণ করবে আসমান এবং জমিন নিজেদের বোঝাকে সমর্পণ করবে সেই দিন প্রতিটি মানুষকেও আল্লাহর মহান দরবারে উপস্থিত হয়ে নিজেদের কাজের বোঝাকে সমর্পণ করতে হবে প্রতিফল লাভ করার জন্য বা আম্মা মানুতি আকিতা বাহুবি আমি নেহি এরপর যাকে আমল নামা দেওয়া হবে তার হিসাব নিকাশ নেওয়া হবে সহজে আল্লাহম একটি দৃশ্যকে আমাদের সামনে উন্মুক্ত করেছেন সেই ডান হাতে আমূলনামা লাভ করা ব্যক্তিটি অত্যন্ত খুশি হয়ে প্রফুল্ল চিত্তে সে ফেরত যাবে তার স্বজনদের কাছে দুনিয়াতে একজন মানুষ যখন কোনো সাফল্য সম্পদ কিংবা খ্যাতি বা যে কোনো আনন্দদায়ক কিছু সে অর্জন করে ঠিক একই রকম কাজ সে করত। টাকা করে অর্থ কিংবা সাফল্য পেলে সেই সংবাদ নিয়ে সে খুশি হয়ে তার স্বজনদের কাছে ফেরত যেত নিজের পরিবার পরিজনদের কাছে ফেরত গিয়ে সেই খুশি আনন্দ সাফল্যের বিষয় নিয়ে তাদের মধ্যে সে আলোচনা করত এবং এই আলোচনার মাধ্যমে নিজের আনন্দকে সে আরও বহুগুণে বৃদ্ধি করে নিত অপরদিকে সেই দুর্ভাগা ব্যক্তিরা যাদেরকে আমল নামা প্রদান করা হবে পৃষ্ঠ দেশ থেকে পেছন থেকে বাম হাতে সেটা হচ্ছে আমল নামা লাভ করার আরেকটি ভিন্ন ধরন যার বর্ণনা আলাসুভাতাল্লাহ দিয়েছেন সেই ধরনের দুর্ভাগা ব্যক্তিদের সম্পর্কেও আল্লা সুহামতাল্লাহ বলছেন যে এর আগে অর্থাৎ দুনিয়ার জীবনে যখন তারা ছিল তখন তারা ছিল অত্যন্ত সুখে শান্তিতে এবং আনন্দ চিত্তে। দুনিয়ার জীবনে তার স্বজন আত্মীয় পরিবার পরিজনের মধ্যে সে সুখে শান্তিতে ছিল সেই জীবনকেই শেষ মুহূর্ত পর্যন্ত সে আঁকড়ে ধরে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছিল এই নশ্বর পৃথিবীতে তার ধারণা ছিল কখনোই তাকে তার মহান রবের সামনে ফেরত আসতে হবে না অথচ সেই বিচারে দিনের অবস্থাকে উপস্থাপন করে আল্লা সুহমতা আল্লাহ বলছেন যে সেই দিন তাকে জ্বলন্ত আগুনে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হবে এক দিকে খুশি আরেক আরেকদিকে ভীতি দিকে আনন্দ আরেক দিকে দুঃখ এই তুলনামূলক চিত্রকে আমাদের সামনে উপস্থাপন করে আল্লা সুহামতা আল্লাহ তিনি আমাদেরকে সাবধান করে দিচ্ছেন তিনি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন যেন আমরা সেই ডান হাতে যারা আমল নামা লাভ করবে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যেই সামিল হতে পারি আল্লাহ সুহামতআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন যারা ডান হাতে তাদের আমল নামাকে লাভ করবে এবং সেই আমল নামা লাভ করার পর খুশি হয়ে আনন্দচিত্তে প্রফুল্ল চিত্তে ফেরত যাবে নিজের স্বজন এবং পরিবারের কাছে সল্লাহআ সঈদিন মোহাম্মদ ওয়ালাহি বলেছো রবিলাম তুমি কাদি। বোলে ছো তুমি হোতে আশা বাদি সেই আশা নিয়ে ধুকে ধুকে কাদি মুছে দিয প্রহু তুমি ওতি তের কালিমা জেলে রেখন� ছু পথের তোমারে তোমারি ছোঁয়াতে হবে এ জীবন মধুময় শূন্যই অধুমের পুণ্যের সঞ্চয় কিনিয়ে দাঁড়াবো আমি ও গ্রভয়াময় শূন্য আথম পনের সঞ্চয় কিনিয়ে দাঁড়াবো আমি ও গ প্রভুদয়াম শূন্য আথম পনের